إن أَو حَن إلَكَكَمَا أَو حَن إ نُحِ وََّ بينَ مِ بَ وَأَو حَن إ عِبَضهم وَإسماعين وَإسحافَ وَوييعقُوبَ وَْأَسبَطِ وَوعس وَأَوبَ وَيونوس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 প্রতি সংগ্রামের গল্প এবং আদর্শের দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে মৌসা বনাম ফেরাউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে মৌসা এবং বনি সাইডের কাহিনী কাহিনীর বাকি অংশ মুসা এবং বনি ইসরা কাহিনী আল্লাহ কুরআ বলেছেন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 দ্বিতীয় আয়টির মাধ্যমে আল্লাহ আরেকটি দৃষ্টিকোণ থেকে ফেরও ধ্বংস এবং মুক্তিলাভ করা। এই বিষয়টি আল্লাহ মোহাম্মতাল্লাহ কখনোই ইমানদার ব্যক্তিদেরকে পরিত্যাগ করেন না তাদেরকে ভুলেও যান না আল্লাহ মহামতাল বন ইসরায়েল জাতি সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ কানু ইস্তাদ আফুন আল্লাহ সুহাম বলছেন না যে তারা দুর্বল ছিল বা তারা আল্লাহ বলেছেন তাদেরকে দুর্বল ধরে হতো তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল বা তাদেরকে দুর্বল মনে করা হতো রয়েছেন তারা কিভাবে দুর্বল হতে পারে তারা কখনোই দুর্বল নয় বরং তারাই শক্তিশালী এরাও এর ধ্বংসের মাধ্যমে বনিস রাইলের উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হলো। বিজয় আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তবে তার জন্য আমাদের হওয়ার পর এবং সবর করার পর আল্লাহ আমাদের যে করণীয় আমরা সেটা করছি তা পরীক্ষা করে নেবেন আল্লাহ তাদের সবর করার কারণে আমি উত্তরাধিকারী করে দিয়েছি এই জমিনের পূর্ব এবং পশ্চিম অঞ্চলের আল্লাহাল ওয়াদা এটা সত্য ওয়াদা যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট তিনি তাদেরকে উদ্ধার করেন চরম বিপদের মুহুর্তে আল্লাহ কোরআনে বলছেন আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কাছ থেকে উদ্ধার করেছিলাম এখন কেবল মাত্র ইতিহাস ছাড়ার কিছু নয় ফেরাউনের দলবল তাদের কোন চিহ্ন আল্লাহ মহাতাল অবশিষ্ট রাখলেন না কেউ থাকলো না বনি ইসরায়েলদের উপরে কর্তৃত্ব করার জন্য ছড়ি ঘুরানোর জন্য বন ইসরায়েল জাতি যখন এভাবে চাপ মুক্ত হয়ে গেল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 মনে ইসরায়েল জাতি সেই সময় কি করেছিল মনে ইসরায়েল আল্লাহ তাদের সামনে আল্লাহর সাহায্য এসে পৌঁছাল নিজের চোখে তারা আল্লা সুহামতআলার পাঠানো মৌদিদাকে প্রত্যক্ষ করল তারা দেখল কিভাবে আল্লাহতআল্লাহ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন আল্লাহতআল্লাহ সমুদ্রের পানিকে দুই ভাগ করে স্থির দাঁড়িয়ে রাখলেন তাদের চলে যাওয়ার পথ করে দেওয়ার জন্য তারা দেখল কিভাবে সেই পথে এসে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হল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 সেখানে যাওয়ার পর দেখল এই অঞ্চলের লোকেরা মুশ্রিক এবং তারা মূর্তি পূজা করছে মূর্তিগুলোর সামনে পূজার অর্ঘ্য নিবেদন করে তারা বসে আছে পূজায় ব্যস্ত এই দৃশ্য দেখে মনি ইসরাহল তাদের কাছে পাঠানো রাসুল যিনি তাওহিদের বার্তাবাহক মোসা আল্লাহ সাল্লামের কাছে আসলো এসে বলল হে মূসা তুমি আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের সুহান আল্লাহিল আজিম আমি সমুদ্র পার করে দিয়েছি বনী সেলদেরকে তখন তার এমন একটি সম্পদের কাছে গিয়ে পৌঁছালো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 মুস আল্লাহিস্লাম তাদেরকে অজ্ঞতার উজুহার দিলেন তিনি তাদেরকে বললেন না তোমরা কুফরি করছো তোমরা কাফের হয়ে গেছ বরং তাদেরকে বললেন ইন্নাকুম কাউমুন তাহ্যালুন তোমরা তো হলে এক মূর্খ সম্প্রদায় সুতরাং তাদের এই আবদার এটা তাদের মূর্খতার পরিচয়ক কুফরি নয় লক্ষণীয় সাধারণ পরিস্থিতিতে মূর্তি পূজা এটা নিঃসন্দেহে শতভাগ কুফর যাতে কোনো সন্দেহ নেই আপনি আল্লাহ সঙ্গে কাউকে উপাস্য হিসেবে যুক্ত করে দিয়ে যাচ্ছেন মূর্তি পূজা করতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে কুফর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 এমন মনে করার কোনো কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল মনসা তাদেরকে জাহেল বলেছেন মনে ইসরায়েল তারা আল্লাহ উপর ইমান এনেছিল তারা জানতো আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন মনে ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাহিসাল্লামের সন্তানদের বংশধর ইয়াকুব আল্লাহলামের আরেকটি নাম হচ্ছে ইসরাহল ইউসুফ আলাহিসাল্লাম এবং তার ভাইদের পরবর্তী বংশধরা থেকে এই বনে সৃষ্টি তাদের নিঃসন্দেহে তারা আল্লাহ সুহামতাল্লাহ সম্পর্কে জানতো আল্লাহ তার বিশ্বাস করত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 অন্যের গোলামি করার একটি মানসিকতা তৈরি হয় দুই নম্বর নিজেকে ছোট মনে করার মাধ্যমে হীনম্নতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্সের মাধ্যমে আপনার মধ্যে এই ধরনের নিচু মানসিকতাগুলো তৈরি হয় তিন নম্বর অন্য জাতি সম্প্রদায় বা লোকেদেরকে অনুকরণ করা বা নকল করার মাধ্যমে আপনি আপনার অজান্তেই অন্য মানুষদের গোলামে পরিণত হয়ে যান বনি যখন তারা দেখল অন্য সম্প্রদায় অন্য জাতির মানুষেরা ভিন্ন কিছু কার্যক্রম করছে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 কাজেই এটা তাদের বিশ্বাসের একটা অংশ হয়ে গিয়েছিল তারা সব সময় বিশ্বাস করত অন্য জাতির কাছে যাই থাকুক না কেন সেটা আমাদের থেকে উত্তম হবে সুহান আল্লাহ অতীতের মুসলিম জাতি মুসা্লামের জাতি বনি ইসরায়েলের এই বাস্তবতাকে যদি আমরা বর্তমান মুসলিম জাতি উম্মতে মুহাম্মদের সঙ্গে মিলিয়ে দেখি তুলনা করি আমরা দেখতে পাই আজকের মুসলিমদের মধ্যে এমন বহু মানুষ রয়েছেন যারা এই ধরনের হীনমন্য মানসিকতায় ভুগছেন আত্মপরিচয়হীনতায় ভুগছেন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 যেটা অমুসলিম বিজাতি বা বিধর্মীদের আবিষ্কার হলেও ব্যবহার করতে কোনো সমস্যা নেই কিন্তু তাদের আদর্শ তাদের আচার আচরণ তাদের জীবনযাপনের রীতি বা পদ্ধতি তাদের বিশ্বাস এগুলি কখনোই মুসলিমরা নকল করতে পারে নেনা লাইসির তিনি বর্ণনা করছেন হুনায়ন যুদ্ধের সময় আমরা রাসুল্লাহ সাল্লা সঙ্গে বের হলাম যখন আমরা একটি বড়ই গাছ বা কুল বৃক্ষের কাছে এসে উপস্থিত হলাম তখন আমরা বললাম ইয়া রাসুল্লাহ কাফেরদের যেমন তাদের তরবারি ঝুলিয়ে রাখা একটি জায়গা রয়েছে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 আলি হাতুন হে মুসা তাদের দেবতাগুলোর মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বললেন তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকে অনুসরণ করছো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 কারণ সেই সময় মুসলিমরাই ছিল ক্ষমতাবান শক্তিশালী জাতি কাজে যেই জাতিগুলো দুর্বল ছিল সেগুলো মুসলিমদেরকে নকল করে সম্মান ইত্যাদি বিষয়ে প্রত্যাশা করছিল কিন্তু মুসলিমদের এই বাস্তবতা সবসময় মনে রাখা উচিত যেটা আল্লাহ সুহামতাল্লাহ বনি ইসরা সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ জিনা কানুস্তাফুন মুসলিমরা কখনোই দুর্বল নয় কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহতআলা বাহ্যিক পরিস্থিতিগুলো আল্লাহ মানুষের মধ্যে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 অথচ যে সিরকি শাসন ব্যবস্থার কারণে তাদেরকে নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছিল সেই ফেরাউনের জাতি তারাও ছিল মুশরিক এবং তাদের বিভিন্ন কল্পিত এগুলো ছিল বনী ইসরায়েলকে যখন নির্যাতন করা হচ্ছিল সেই অভিযোগগুলোর মধ্যে একটি অভিযোগ ছিল এটা যে বনী ইসরায়েল কেন এই সমস্ত উপাস্যগুলোকে বর্জন করেছে ফেরাউনের সভাসদরা ফেরাউনকে উসকে দিয়ে বলছিল যে তাদেরকে কি আপনি ছেড়ে দেবেন যারা আপনাকে এবং আপনার উপাস্যদেরকে বর্জন করে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 মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় সাইদ কুতুব রাহিমল্লাহ তিনি এই বিষয়ে বেশ চমৎকার দুইটি উদাহরণ তুলে ধরেছেন যে মিশরের বাসিন্দা ছিল বন ইসরাল সেই মিশরের উদাহরণই তিনি দিয়েছেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই মিশরকে রোমান সাম্রাজ্যের তুলুমত্যাচার থেকে মুক্ত করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমর বিন আল আস রাজি আল্লাহ আনহু তিনি মিশরে উম্মাতে মোহাম্মদের মধ্যে প্রথম মুসলিম শাসক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 জুলুমের শাসনে যখন মানুষ বসবাস করে তাদের মধ্যে সম্মান বলে কিছু অবশিষ্ট থাকে না বনি ইসরায়েল ফেরাউনের মতো জালি মতারী শাসকের অধীনে থাকার কারণে আত্মসম্মান হারিয়ে তাদের অবস্থা আজকে এমন একটি পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এমনকি তারা প্রাণহীন করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবলো না এই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে বলা হয় যে ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য সিস্টেম দ্য সিস্টেম উইল চেঞ্জ ইউ যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন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 দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আলামিন। জগতের উপরে তোমাদের এই এইত্বের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তার জাতির মধ্যে হারানো সম্মানবোধকে জাগিয়ে তুলছেন তাদের মানসিক ক্ষতকে সারিয়ে তুলছেন মুসা বনীষের জাতিকে স্মরণ করিয়ে দিলেন তোমরাই হচ্ছ আল্লাহর কাছে পছন্দনীয় জাতি পছন্দনীয় মনোনীত ব্যক্তি মননীয় জাতি তোমরা হচ্ছে খিলাফত না ছিল কোন রাষ্ট্র কিন্তু এরপরও মোসা বলেছেন তোমাদের ক্যালসো মহামতাল দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তারাই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে কাজে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের উচিত হবে সেই জাতি মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে তা মরু নিল্লা তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহর উপর আনবে এগুলো হচ্ছে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যম কাজেই বর্তমানে যদিও বাহ্যিকভাবে বাহ্যিক ক্ষমতা অর্থনীতির দিক থেকে যদিও মুসলিমরা একটি কঠিন সময় অতিক্রম করছে মুসলিমদের ভুলে গেলে চলবে না আল্লাহ শ্রেষ্ঠত্ব আল্লাহ সুহামতাল্লাহর কাছে মনোনীত হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা একমাত্র মুসলিম জাতির মধ্যেই রয়েছে ঠিক সেভাবেই মৌসাল্লাহিসাল্লাম তার সময়ের মুসলিম জাতি বনি ইসরায়েলকে এই অনুগ্রহগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলছিলেন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 এবং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ের ইহুদি যারা নিজেদের বা ইসরায়েলের বংশধর বলে দাবি করে থাকে তারা অভিষপ্ত অভিষপ্ত করেছেন তাদের দেওয়া শ্রেষ্ঠত্বকে তারা নিজেরাই ছুড়ে ফেলে দিয়েছে কাজেই তাদের আর কোন শ্রেষ্ঠত্ব নেই তারা হচ্ছে বর্তমানে অভিশপ্ত জাতি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 জেরুজালেম জয় করার উদ্দেশ্যে জেরুজালেমের কাছাকাছি পৌঁছানোর পর আল্লাহ সুবাহাল্লাহ তাদেরকে জিহাদের আদেশ দিলেন জিহাদের মাধ্যমে এই ভূমিকে মুক্ত করার আদেশ তাদেরকে দেওয়া হলো আল্লাহ সুবাহ তাল্লাহ ওয়াদা দিলেন তিনি তাদেরকে বিজয় দান করবেন মোহা আলাহ সাল্লাম তিনি আদেশ করলেন জেরুজালেম আক্রমণ করো সেই সময় জেরুজাল শাসন করত আমালেকা নামক এক অত্যাচারী কাফের সম্প্রদায় মহুসা মনীষালকে বললেন আল্লাহ তোমাদেরকে এই ভূমির ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিচ্ছেন চলো আমরা তাদেরকে আক্রমণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনে বলেছেন ক্বাল কলাম সালিকাউমি ইয়া কওমি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 তার জাতিকে বললেন হে আমার জাতি প্রবেশ করো এই পবিত্র ভূমিতে উদ খুলা আল্লা লাকুম যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন ওলা তার আলা আল্লাহ এবং পেছনের দিকে তোমরা ফিরে যেও না প্রত্যাবর্তন করো না পালিয়ে যেও না পাতান কালি বোখা সিরিন তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হে আমার জাতি এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পেছন দিকে ফিরে পলায়ন করো না প্রত্যাবর্তন করোনা অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে হুমসা আল্লাহ সাল্লাম বললেন ওলা তার তদ্যু প্রত্যাবর্তন করো না ফিরে যেও না ক্ষেত্র থেকে পলায়ন করা এটি বড় গুণাহগুলোর মধ্যে একটি কবিরা গুনাগুলোর মধ্যে একটি রসুল্লা তিনি একটি হাদিসে সাত ধরনের কবিরা কথা উল্লেখ করেছেন যার মধ্যে একটি হচ্ছে এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা উলামায় কেরাম বলেছেন যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়নের ফলে একজন মানুষের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা এতটাই মারাত্মক একটি গুণাহ হুসা আল্লাহ সাল্লাম বনিসকে বলেছেন ওলা তার তদ্যু যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না পালিয়ে যাওয়া বা তান কালিবুখির তাহলে তোমায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটি ব্যক্তি বা জাতির জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই ডেকে আনে না বনিস কি করলো তারা শুধুমাত্র যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয় বরং সরাসরি তারা যুদ্ধে অংশ নিতেই অস্বীকৃতি জানালো তারা বললো আমরা কিছুতেই যুদ্ধে যাবো না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 বিরত করা সম্ভব নয় এই জন্যই আমরা দেখতে পাই যখন আল্লাহর মুজাহিদ্দিনরা আল্লাহর সৈনিকেরা তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন কোন কিছুই তাদেরকে বিরত করতে পারে না কোন কিছুই তাদের অন্তরে ভীতি সৃষ্টি করতে পারে না কোন কিছুই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে না তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আল্লাহ ভীতিকে জাগ্রত করার মাধ্যমে সৃষ্টি জগতের কোনো কিছু তাদের অন্তরে কোনো ভীতি সৃষ্টি করতে পারে না হতে পারে শত্রুবাহিনী সংখ্যায় বিশাল রয়েছে তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র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 কোন সৃষ্টিকে ভয় করে এটা হচ্ছে মানুষের নিজের জন্য একটি অপমান হিজরি সপ্তম শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম আল আলিম ইবনে সালামের একটি করতে প্রসঙ্গত তিনি সেই সময় একজন তাতার নেতার সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন ইংরেজি বারো শতকে তাতাররা আমরা জানি তারা মুসলিম দেশগুলো আক্রমণ করছিল এবং যা কিছু তাদের সামনে দাঁড়া পাচ্ছিল সবকিছু ধ্বংস করে লন্ডভন্ড করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল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 কোন লাভ নেই এটাই আমাদের শেষ কথা এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছালো তারা উদ্ধত্তের সঙ্গে বিয়াদবির সঙ্গে হুসা আলা বললো হে মুসা তুমি যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকলাম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 তাদেরকে আলসালা তীরস্থায়ী অভিশাপে গ্রাস করেছেন তাদের বর্তমান পরিচয় একসময় যারা মুসলিম জাতি ছিল সেই বন ইসরায়েল জাতির বর্তমান পরিচয় হচ্ছে তারা অভিশপ্ত জাতি আলস মহামাতালা যাদেরকে মাকদি আলাইহিম বলেছেন তাদের বন জাতির কাহিনী যত আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের কাছে তত স্পষ্ট হবে কেন আলসমাতাল্লা তাদেরকে অভিশপ্ত করেছেন বন ইসরায়েল জাতির এই মানসিকতা এবং অবাধ্যতা সম্পর্কে একটি উক্তিকে আমরা উল্লেখ করতে পারি সাইদ কুতুব রাহমাল্লাহ তিনি তার লীলা লীল কোরআনে উল্লেখ করেছেন যার বাংলা অর্থ বনিস জাতির স্বভাব চরিত্র সম্পর্কে কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সময়ে যে রূপ বিবরণ উল্লেখ করা হয়েছে তাতে বোঝা যায় তাদের সংকল্প খুবই ঢিলে এবং তাদের বিবেক অত্যন্ত দুর্বল ছিল গমরাহীতিতে লিপ্ত না হয়ে তারা হেদায়তের পথে আসত না অধপতনে না যাওয়া পর্যন্ত তারা উন্নতি এবং অগ্রগতির পথে অগ্রসর হতো না বাঁকা পথে না গিয়ে তারা কখনোই সোজা পথে আসত না এর উপর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 তোমরা গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসো এই বিষয়টাকে যদি আমরা বিপরীত দিকে বদরযুদ্ধের সময় আল্লাহ রসুলের সাহাবিদের উঙ্ির সঙ্গে তুলনা করি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানতেন না তার একটি যুদ্ধের সম্মুখীন হবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনা থেকে সাহাবিদ্দীরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফিলার গতিরোধ করার জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি জানতেন এই কাফিলা যদি মক্কায় গিয়ে পৌঁছায় এই অর্থনীতি পুরোটাই বিনিয়োগ করা হবে যুদ্ধের জন্য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 ফেরন ধ্বংস হয়েছে তিনি বন ইসরায়েলকে মিশর থেকে মুক্ত করে নিয়ে এসেছেন মনুসল্লাহ সাল্লাম তিনি যখন বনী ইসরায়েলকে নিয়ে জেরুজালের একেবারে দরদায় এসে প্রবেশ দ্বারে এসে পৌঁছে উপস্থিত আল্লাহর দেওয়া ওয়াদাকে নিজের চোখের সামনে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন এমন একটা সংকটময় মুহূর্তে বনি ইসরায়েল সম্পূর্ণ জাতি তারা বিশ্বাসের ঘাতকতা করে বসল নিঃসন্দেহে সাঈদ সালামের জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লা সুহামতাল্লার কাছে দুই হাত তুলে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 যে জাতির জন্য মুসাইল্লা সাল্লাম এত পরিশ্রম করলেন যাদের পক্ষ নিয়ে তিনি ফেরাউনের বিরুদ্ধে উঠে দাঁড়ালেন যাদেরকে নিয়ে হিজরত করলেন তারা যখন জয় থেকে মাত্র এক ধাপ দূরে তখন বেকে বেঁকে বিশ্বাসঘাতকতা করল সেখানে প্রবেশ করতে অস্বীকৃতি জানালো আল্লাহ বনিস তাদের এই আচরণের কারণে শাস্তি প্রদান করলেন আজাব দিলেন আল্লাহ মোহাম্মদাল্লাহ বলেন এই ভূমি তোমাদের জন্য ৪০ বছর পর্যন্ত নিষিদ্ধ করা হলো হারাম করা হল তোমরা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে পথ ভ্রষ্ট হয়ে ঘুরে ফিরবে মোসা আল্লাহ সাল্লাম কালাস মহামতলা বললেন অতএব আপনি অবাধ্য সম্প্রদায়ের জন্য কোনো দুঃখ করবেন না আফসোস করবেন না কেলা সহম্মতাল্লা কি বললেন আল্লাহ সহমতলা বললেন অতএব আপনি যেই সম্প্রদায় অবাধ্য তাদের জন্য কোনো দুঃখ আফসোস করবেন না অবাধ্যতার শাস্তি স্বরূপ আল্লাহ সু মোহাম্মতআল্লাহর দেওয়া জিহাদের বিধানকে পরিত্যাগ করার কারণে মরুভূমির বুকে চল্লিশ বছরের জন্য আল্লাহ সু মোহাম্মদ তাদেরকে পথহারা করে দিলেন দিগ্ভ্রান্ত করে দিলেন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 ছোট এলাকা থেকেও তারা ৪০ বছর সময় পর্যন্ত সেখানে আটকা থাকলো বের হওয়ার কোনো পথ তারা বের করতে পারল না আল্লাহ আজাবে তারা পাকড়াব হল অতীতের বোন ইসরায়েল জাতি জিহাদ অস্বীকার করার কারণে ৪০ বছর ধরে উদ্ভ্রান্তের মতো জাযাবর জীবন কাটাতে বাধ্য হয়েছে আর বর্তমানে জিহাদের মানহাজ ত্যাগ করার কারণে গণতন্ত্র প্রচলিত রাজনীতি সুফিবাদী মানহাজ গ্রহণ করার কারণে বর্তমান মুসলিম জাতি আমরাও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 অথবা ফেসবুক পেজ ডবু ডবল অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল